বাংলার যাদের পথে চলা না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কাদের পথে চলব নিয়ামত প্রাপ্তদের পথে চলব হেদায়ত প্রাপ্তদের পথে চলব। আমাদের সভ্যতা নির্মাণ হবে কোরআন সন্না দিয়ে আমাদের সংস্কৃতি আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণের মাধ্যমে বিআই কেরামের সংস্কৃতি আমরা গ্রহণ করব আমরা বিভ্রান্ত এবং অভিশপ্তদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না তাদের মতো আমরা চলবো না তাদের মতো কেন হওয়া যাবে না তাদের পথে কেন চলা যাবে না তারা যা করবে হিসেবে আমরা তা করব না তার বিপরীতে আমাদের যেতে হবে তারা যেভাবে বিশ্বাস করবে সেভাবে আমরা বিশ্বাস করব না কারণ তাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে তাদের আল্লাহ সম্পৃক্ত বিশ্বাস সঠিক নয় নবীর সংক্রান্ত বিশ্বাস সঠিক নয় পরকাল সংক্রান্ত বিশ্বাস সঠিক নয় তাদের মতো বিশ্বাস আমরা যদি করি আমরা ধ্বংস হয়ে যাব দেখুন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ১৬ থেকে উনিশ নম্বর আয়াতে আমি আপনাকে একটা শরীর উপর রেখেছি হে একটা সরিয়ে দিয়েছি একটি লাইফ স্টাইল ধারা দিয়েছি তবে হা আপনি এই জীবন জীবনধারায় সরিয়াকে অনুসরণ করুন মানে তার উপরে আমল করুন সরিয়ার অনুসরণ মানে সরিয়ার উপরে আমল করা বলা তবে যারা জানে না তাদের মনে যা চায় তাদের অনুসরণ করবেন না তাদের সাহাওয়াতেরও অনুসরণ করবেন না তাদের সুবুহাতেরও অনুসরণ করবেন না তারা যে বোকবাদিতের পিছনে বস্তুবাদিতের পিছনে ছুটে চলে সেটার অনুকরণ করবেন না আবার তারা যে মন গোড়া মরমীবাদ আধ্যাত্মবাদ সন্ন্যাসবাদ রচনা করে বৈরাগ্যবাদ রচনা করে বেদা আতি তরিকার রচনা করে বেদে জিকির রচনা করে বেদাতি মোরাকাবা বেদাতে ধ্যান রচনা করে বেদাৎমূলক বায়াত ইত্যাদি এগুলো তৈরি করে ওগুলোর অনুকরণ আপনি করবেন না কারণ তারা কিছুই জানে না যেই ব্যক্তি সরিয়া থেকে বাইরে গিয়ে কোন কাজ করে সরিয়া বহির্ভূত কাজ করে সেই কিছু জানল না এবং সে যা করলো সেটা তার মনের হাওয়া মনের প্রবৃত্তি হয় সেটা শাহ হাতের অন্তর্ভুক্ত না হয় শুভু অন্তর্ভুক্ত হয় সে নফসের যে ছাওয়া পাওয়া কামনা বাসনা এটা ফুলফিল করছে অথবা সে এবাদত মনে করে যেটা এবাদত নয় সেটা করে যাচ্ছে জিকির মনে করে যেটা জিকির নয় সেটা করে যাচ্ছে আল্লাহ সন্তুষ্টির কাজ মনে করে আল্লাহর অসন্তুষ্টির কাজটা করে যাচ্ছে সে হলো শুভ পথে অথব আপনি এদের অনুকরণ করবেন না এরা আল্লা শাস্তি থেকে আপনাকে বিন্দু মাত্র রক্ষা করতে পারবে না আল্লাহ মোত্তাক বন্ধু অতএব যারা হাওয়ার পেছনে চলে মনে যা চায় তার পেছনে ছুটে আপনি তাদের অনুসরণ করবেন না করার কোন সুযোগ নেই তারপরে আল্লাহও বলেছেন তারা সন্তুষ্ট হয় আবার দলগুলোর মধ্যে এমন দল আছে যারা কোরআন কে তো ভালোবাসে বিশ্বাস করে কিন্তু সব বিশ্বাস করে না অংশ বিশেষ কে অবিশ্বাস করে আল্লাহ ইলাই হেমাত আমি আল্লাহর দিকে ডাকি আর আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে তারপর আল্লাহ বলছেন ও কাজা আলীকে আর আমি এই কোরআনকে নাজিল করেছি একটি আরবি সিদ্ধান্ত করি গ্রন্থ হিসেবে সংবিধান হিসেবে নাজিল করেছি যদি তোমার কাছে এই আসার পর তাদের কামনা বাসনা তাদের মনের চাপার পেছনে তুমি অনুকরণ করো ছোট তাহলে আল্লাহর ছাড়া তোমার কোনো বন্ধু নাই রক্ষা কারিও নাই কেউ তোমাকে রক্ষা করতে পারবে না এখানে আহওয়া বা কুপ্রবৃত্তি বলতে ইহুদি খ্রিস্টানদের কুপ্রবৃতি বলা হয়েছে কোরআনের বাইরে যেটাই মানুষ করবে এটাই মানুষের হাওয়া হয় সাহাওয়াত না হয় শুভহাত এগুলির অনুকরণ করার কোনো সুযোগ নেই এগুলি অনুকরণ করতে গেলে আমরা ধ্বংস হয়ে যাব এই জন্যই আরেকটি আয়তা আল্লাহ বলেছেন বল আল্লাহর হেদায়ত যদি তাদের মনের চা পাওয়ার পিছনে তুমি চলো তাদের হাওয়ার অনুসরণ করো তাদের কুপ্রবৃতির অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া তোমার কোন সাহায্যকারী অভিভাবক বলতে আর কেউই থাকবে না তে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝালেন প্রিয় দর্শক তাহলে বুঝা গেল ইসলামী শরিয়ার মধ্যে যেটা নাই স্পষ্ট উন্মতের মূল অংশ যেটা করে না মোহাম্মদ সাল্লাই থেকে আমাদের পর্যন্ত অংশ তারা কোন হুবহু ইসলামী সরিয়ার উপরে আছে বলে সহি সন্ন্যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আমরা বারবার পেয়েছি বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়নি যারাই দলে উপদলে চলে গেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন আল্লাহ বলেছেন তোমরা তাদের না যারা বিভক্ত হয়েছে এবং বহু দলে উপদলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মিমবাহেমা জা আহমুল এলম তাদের কাছে এলম আসার পর জ্ঞান আসার পর জ্ঞান আসার পর যারা এইভাবে বিভক্ত হয়েছে তাদের সাথে মূলত ইসলামের কোনো সম্পর্ক নেই মোহাম্মদ সাল্লামেরও কোনো সম্পর্ক নেই এই জন্য এইসব দলভক্তি আমাদের হওয়া যাবে না আমরা সবাই মুসলিম বলছেন যে আল্লাহ তোমাদেরকে মুসলিম নামকরণ করেছে আমরা এই নামেই আমরা পরিচিত আমাদের আর কোনো পরিচয় নেই প্রিয় দর্শক যেমন আল্লাহ তালা বলছেন যে ইন্দিন উদ্দিন লাস্তা মিনু ফাই যারা তাদের দিনকে টুকরো টুকরো করে নিয়েছে আর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে মুহাম্মদ আপনি তাদের যারা উম্মুতে মোহাম্মদ এর অংশ হওয়া সত্ত্বেও বিভিন্ন নামে বিভক্ত হয়ে গেছে আল্লাহ তার নবীকে বলছেন আপনি তাদের শ্রেণীভুক্ত নন কোনো অংশেই তাদের থেকে পুরো কাটা হয়ে গেছেন কেউ কারো শ্রেণীভুক্ত হয় কিভাবে কাজের মাধ্যমে হয় যেমন কেউ শ্রমিকদের শ্রেণীভুক্ত কেউ শিক্ষকদের শ্রেণীভুক্ত যারা শিক্ষকতা মোটেও জানে না তাদেরকে শিক্ষক শ্রেণীভুক্ত বলা যায় না ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের শ্রেণীভুক্ত নন যারা বিভিন্ন দলে উপদলে ইসলাম থেকে কাটাফ হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাহলে অবশ্যই মূল উম্ম থেকে যারা কাটাফ হয়ে যাবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতেই পারে না আজকে আমাদের উন্মতের মধ্যে কত দল কত তরিকা কত মত কত পথ যে বাহাত্তরটি দলের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বাহাত্তরটি মত পথে আমরা বিভক্ত হয়ে গেছি এক একজন এক একভাবে জিকির করছে এক একজন এক একভাবে ধ্যান করছে এক একজন এক একভাবে এমাদত বন্দী করছে এত তনিকা এত মত এত পথ তো ইসলামে নেই ইসলাম তো একটি মত একটি পথের নাম সেটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের মত এবং পথ অর্থে এর বাইরে যত মত পথ আছে সেই মত পথ ইহুদিদের থেকে নেয়া অথবা খ্রিস্টানদের থেকে নেয়া কৌতলিকদের থেকে নেয়া পারসিকদের থেকে নেওয়া রোমানদের থেকে নেয়া এগুলির পরিণতি হবে যাহার নাম বিভ্রান্তি এবং অভিশাপ এগুলি থেকে রক্ষা করুন প্রিয় দর্শক সময় হচ্ছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবারো আসছি অপেক্ষায় থাকুন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 कुरान भो भाव बुझार की ज्ञान रखा जरूरी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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थकाल साढ़े सातटी শাস্তি কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢোকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শৈতানের পরিণতি কবরের যখন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড় গুলি ডান দিকে ঢোকে যায় বিরতির পর আবার আসলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে যাদের পথে চলা যায় না তাদের সাথে আমাদের একটা বিপরীত মুখী চাল চালন হবে তাদের মতো আমরা হতে পারি না আমরা যদি সহি সুন্নায় বিচরণ করি আমরা দেখব নবী সাল্লাম কিভাবে আমাদেরকে মকদুব আলাইহিম এবং দলের পথ থেকে দূরে থাকতে সর্বদা তিনি আমাদেরকে নসিহত করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন লা চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিস হুদি খ্রিস্টানরা তাদের চুলদাড়ি সাদা হলে তারা খিজাব লাগায় না অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো তোমরা খিজাব লাগাও তাদের চুলদাড়ি সাদা থাকবে বুড়োদের কিন্তু মুসলিম বৃদ্ধের চুলদাঁড়ি সাদা থাকতে পারবে না মেহেদি লাগাতে হবে খিজাব লাগাতে হবে খিজাব দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি মুসলিম আর খিজাব না দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি ইহুদিনা হয় খ্রিস্টান আজকে অনেক মুসলিমদের মধ্যে আমরা দেখি তাদের চুল দাঁড়িয়ে সাদা ধবধপে সাদা না ইহুদে খ্রিস্টানদের সাথে আপনার তাসাবু হয়ে গেল মিল হয়ে গেল বাহ্যিক মিল থেকেই অন্তরে মিল সৃষ্টি হয় আসলে সেরাতে মুস্তাকিম কতগুলো অভ্যন্তরীণ বিশ্বাস চিন্তা চেতনা এবং বাইরের কতগুলো কাজ এই দুটা মিলেই সেরাতে মুস্তাকিম ভেতরের বিশ্বাস এবং বাইরের কর্ম অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দুইটা মিলে সেটাতে মোস্তাকিম হবে এবং একটার সাথে আর একটা গভীর সম্পর্ক ভেতরের বিশ্বাসটা যেমন বাইরের আমলটা তেমন হবে বাইরের আমলটা যেমন হয়ে যাবে ভেতরের বিশ্বাসটাও আস্তে আস্তে সেরকম হয়ে যেতে পারে যারা আলিমালার ড্রেস পরে তাদের মন চাইবে একটু ওয়াজ করি একটু মসজিদে যাই আলেমদের আখ্লাহ গ্রহণ করতে মন চাইবে ড্রেস একটি বাহ্যিক জিনিস এই বাহ্যিক জিনিস তার অন্তর্জগতে একটা প্রতিক্রিয়া করবেই আমার যে পুলিশের ড্রেস পরবে তার মন চাইবে একজনকে কলার চেপে ধরি অ্যারেস্ট করে আনি অথবা একটা ব্যাগ দিয়ে একটু পিটাই যেই ড্রেসের যে বৈশিষ্ট্য স্বাভাবিক কেউ যদি মাথায় রুমাল দিয়ে আলেমদের মতো সাজে পাকড়ি বাঁধে তার মন ছায় একটু ওয়াজ করতে এটা তার এই বাহ্যিক পোশাক যাদের পোশাক তার মনে তাদের একটা গুরু বৈশিষ্ট্য টেনে নিয়ে আসে এই জন্যই রসুল্লাহ মকদুবালিম এবং দোয়ালিনদের সাথে মিল হোক এটা চাইতেন না তাদের বিপরীতটা তিনি চাইতেন এই জন্যই ইহুদি বলেছেন তারা সুলতানিতে কোনো খিজাব দেয় না তাদের বিপরীতটা করো হিজাব লাগাও কালো রঙের খিজাব ছাড়া যান নেব সাওয়া তোমরা কালো রংটা ব্যবহার করো না কালো রং ছাড়া অন্য বিশেষ করে মেহেদি রঙের খিজাব লাগাবার হুকুম এসছে সেটা আমরা লাগাইতে পারি প্রিয় দর্শক সয়ী মুসলিমের একটি হাদিস রয়েছে যেহেতু খিজাবের কথা এসছে কালো খিজাব যে লাগানো যাবে না সেটা স্পষ্ট নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কেমন তার আগে আমারও মতের মধ্যে এক কম আসবে সাহেব কম আমারও মতের মধ্যে দল আসবে তারা কালো খিজাব লাগাবে একদি সাহাওয়া সালেল হামাম কবুতরের স্টোমাকের উপরে যেই কুচকুচে কালো কসমগুলো আছে এরকম তারা খিজাব ব্যবহার করবে চুলকে কালো করে নেবে লাই হন আর রায় হাতাল যান না জানা এরা জানাতে সুবাস পাবে না জাননা তো যাবে না কালোটা বাদ দিয়ে কিন্তু মেহেদি বলেছেন যে সবচেয়ে উত্তম জিনিস যেটা দিয়ে তোমরা এই চুলের শুভ্রতা সাদা রংটাকে পরিবর্তন করবে সেটা হলো মেহেদি এবং কাতাম একটা ঘাস এগুলো দেখুন রসুল্লাহ সাল্লাম তিনি কিভাবে তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে বলেছেন খাওয়ালি ফুল মুস্তকিন আহ বাহা মুসলিম হাদিস নম দুইশো উনষাট তিনি বলেছেন খাওয়ালি ফুল মুস্ত মুস্তদের মতো হইও না তাদের পদ বর্জন করো সেটা কি আহ ছোট করো মোচ কেটে ছোট করে দাও ওরা মুসলম্বা রাখে তোমরা মুসলম্বা রেখো আর কি ওরা দাড়ি কাটে তোমরা দাড়ি কেটো না আও ফুললে হাঁ দাঁড়িকে পরিপূর্ণভাবে রেখে দাও এখানেও তাদের মতো হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে তাদের পথে চলা যাবে না আপনি যদি তাদের মতো দাড়ি কাটেন যারা দাড়ি কাটেন খ্রিস্টান ইহুদি পত্তলিক তাদের অনুকরণে তাদের অন্তরের মধ্যেও কিন্তু ওই ধরনের একটা বৈশিষ্ট্য ওদের মতো চলে আসবে সে বৈশিষ্ট্য আহ্লাদ রোহিতের বৈশিষ্ট্য এটা একটা হাওয়ার অনুসরণ কুপ্রবৃত্তির অনুসরণ বয়স হয়েছে দাঁড়িতে উঠবেই দাড়িতে বয়স হওয়ার আগে উঠেনি দাড়িটা একটা ফ্যাশন একটা সুন্দর শয্যা তরুণদের একটা সুন্দর শয্যা এটা একটা সুন্দর ফ্যাশন আজকাল অনেকে ফ্যাশন আপনার দাঁড়িয়ে রাখছেন রাখতে দিন রাখতে শুরু হোক একেবারে কেটে ফেলাচ্ছে তবু তো রাখা আরম্ভ হলো আলহামদুলিল্লাহ হয়তো এই পদ্মে একদিন পুরোপুরি দাড়ি রাখার সে যখন আল্লাহ তাকে তফিক দিবেন এর কল্যাণময়তা সে বুঝতে পারবে রাখতে পারবে দেখুন দাড়ি রাখলে আপনার দাঁড়িয়ে আপনাকে বলবে যে তুমি সিনেমায় ঢুকতে পারব না তুমি মদের বারে যেতে পারবে না তোমার দাড়ি আছে দাড়ি চায় তুমি ভালোদের সাথে চলবা এই বাহ্যিক দাড়িটাই আপনাকে নেবে আলেমদের সাথে ভালো লোকদের সাথে এবং খারাপ আস্তে থেকে বিরত রাখবে যদিও কিছু কিছু লোক দাঁড়িয়ে রেখেও খারাপ কাজ করে কিন্তু সেটা বিরল বিরল দিয়ে কোনো দৃষ্টান্ত দেয়া ঠিক না আর আপনি যখন দাড়ি কাটবেন এই দাঁড়ি কাটা মুখটাই আপনাকে বলবে সিনেমা গেলে সমস্যা নেই যারা সিনেমায় যায় তারা তো এরকমই সব মদের বারে যায় সমস্যা নেই ডিসকো ক্লাবে যায় সমস্যা নেই নাইট ক্লাবে যায় সমস্যা নেই কারণ ওইসব ক্লাবে ওইসব পরিবেশে যারা যায় তারা তো সব মনি যদিও দাঁড়িয়ে কাটার লোকদের মধ্যে অনেক লোক ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা ওরকম নন কিন্তু তারপরে কোন না পয়েন্টে ওদের সাথে একটা মিল থাকবেই এটা বড় মারাত্মক জিনিস যে যার মতো হয় তার মনের মধ্যে সেরকম একটা ভাব আছে বিধায় তার বাহ্যিক আচরণের মধ্যে ওই জিনিসটা উঠে আসছে কোথাও অন্তরের কোনে হলেও প্রবৃত্তির পূজার একটা ভাব তার ভিতরে আছে আর ইহুদ বানিয়ে নিয়েছে তার প্রবৃত্তি যেভাবে বলেছে সেভাবে করেছে ইহুদিরা এইভাবেই করে মোশেকরা এভাবেই করে মঞ্চে এসে দাঁড়ি কাটতে কেটে ফেলেছে আল্লাহর হকুমের কোন তোমাক্কা নেই তাহলে এখানে হলে ফুল মুর্শিক মুর্শিকদের মুখালাপ করতে বলা হয়েছে দাড়ি কাটার রাস্তাটা হলো জাহান্নদের রাস্তা আর দাঁড়িয়ে রাখার এই হলো একজন মুসলিমকে অবশ্যই জাহান্নামীদের রাস্তা ত্যাগ করতে হবে জান্নাতিদের রাস্তায় আসতে হবে জাহান্নামীদের রাস্তা যাওয়া যাবে না এখন বাহ্যিক কেউ যদি এভাবে দাঁড়ি কেটে থাকে তার অন্তরের সাথে তার দেহের সাথে যে জাহান্নামীদের একটা মিল এই মিল তিলে তিলে তাকে একদিন পুরি তাদের রাস্তা নিয়ে যেতে পারে আগুনের কণিকা খুব ছোট্ট হলেও এটা থেকে বিশাল অগ্নিকাণ্ড হয় যদি ওইটা টিকে যায় নিভিয়ে না হয় দাজ্য পদার্থ সে পেয়ে যায় ওর ওই এক কণা আগুন থেকে বিশাল অগ্নিকাণ্ড হয়ে যাবে এই যে আউবকা সিদ্দিক দিয়ে আল্লাহ তালা বলতেন আমি সামান্যতম কোন বিষয়ে নবীর থেকে আমি সত্যি পারি না কারণ সরলেই আজি আমার বয় হয় এই একটু থেকে আরো একটু তারপরে আরো একটু বাড়তে বাড়তে পুরোটাই আমি বাঁকা পথে চলে যেতে পারি এটাই বলেছেন আল্লাহ তালা যে ফালিয়া হাজারুল্লা জিনি আন্ত্রী বাহম ফিতিনাত্রি বাহম আজুন আলীম যারা রাসুলের মুখালাপত করে তার বিপরীতে চলে তারা সতর্ক হয়ে যান যে তারা কোনো সামান্য সন্ন্যদ বিরোধী কাজ করে তার অর্ডার লঙ্ঘন করে পরে তারা ফিতনার মধ্যে শিরকের মধ্যে পড়ে যেতে পারে ছোট্ট একটি ভুল থেকে বিশাল ভুলের মধ্যে পড়ে যেতে পারে হাইসি বাহম আজ আলিম অথবা তাদের উপরে এসে পড়তে পারে যন্ত্রণা দায় শাস্তি অথবা তাদের সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক নবী সাল্লাইসাল্লাম এই জন্যই খুবই সতর্ক আহ্বান আমাদেরকে জানিয়েছেন যে ওদের মতো হইও না আরেকটি নির্দেশে তিনি বলেছেন হাদিস কেটে ফেলো আর খুললে হা দাড়িকে ছেড়ে দাও খোয়ালেফুল মাজুস অগ্নি পুজারীদের বিরোধিতা করো তাদের মত হইও না তাদের মতো হলে পরে অন্তরের দিক থেকে যেতে পারো এটাই জাহান নামে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকে এই পর্যন্ত রাখলাম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 আমি নেছি নিয়েছি একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठ मेल कर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 क्यों इसलम दिए छो आचरण जोर